Peace TV Bangla Manobotar Samadhan Mu'araftu <cosmos> Allah Rabbī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 মারাজ আল তাকবে ভাতৃমন্ডলী আল্লাহ ফকরবুল আলমী যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন সবকিছু সৃষ্টিকর্তা যে আল্লাহ ফকরাবুল আলমিন পৃথিবীর সব কিছুই মানব জাতির উদ্দেশ্যে সৃষ্টি করেছেন খালাক আলাক মাফিল জামিয়া পৃথিবীতে যা কিছু রয়েছে হে মানবজাতি জাতি তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সালাত এবং সালাম নাজল হুক মহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লার প্রতি যিনি আল্লাহ পাক রবুল আলমিনের এবাদতের দিকে আহ্বান করেছেন আমরা তফসির করবো সুরাতুর রাহমানের সুরায় রাহমানের আয়াত নম্বর উনিশে আল্লাহ পাকের সাদ করেছেন মারাজ আল বাহরাইন তাকয়ান বেইনআমা বারজা খুল্লাফান মহান আল্লাহ দুটি সমুদ্রকে পরস্পর মিলিত করেন বেয় নাহম আবার কিন্তু এই দুটির মাঝে একটি আড় রয়েছে এমন আডাল তৈরি রয়েছে যে লায় গেযান যে তারা একে অপরটির চাইতে অতিক্রম করে না বেয় নাহম যখন এই দুই সমুদ্রের মাঝে আড় রয়েছে লাই আফগেয়ান একটি অপরটির ওপর বাড়াবাড়ি করে না একটি অপরদিকে অতিক্রম করে না এখানে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসিরকারদের একাধিক মত রয়েছে আল্লাপাক সমুদ্রের কথা বলেছেন আর দুটি সমুদ্র মানে দুই রকম সমুদ্র রকম সাগর অর্থাৎ লোনা পানি মিষ্টি পানি আর লোনা পানিকে আল্লাপাক রব্বুল আলমিন পরস্পর মিলিত করেন এটা কিভাবে মিলিত হয় একটা এটাও হতে পারে যে অধিকাংশ নদী নালা বা পৃথিবীর যে মিষ্টি পানিগুলি রয়েছে সেসব পানিগুলি প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে তারপরেও দীর্ঘ সময় ওই পানিতে প্রবাহিত হতে থাকে মিষ্টি পানি লোনা পানির সাথে মেশে না একাকার হয় না এটা কেউ কেউ বুঝিয়েছেন আবার কেউ বাহ্যিক অর্থ করেছেন যে আল্লাফাক রব্বুল আলমিন সমুদ্রের মধ্যে এমনও সমুদ্র বা এমনও জায়গা সৃষ্টি করেছেন যেসব জায়গায় লোনা পানির মাঝে মিষ্টি পানির এলাকাও রয়েছে এক এলাকার লোনা পানি মিষ্টি পানির সাথে মিশে যায় না আর মিষ্টি পানি লোনা পানির সাথে মিশে যায় না তো এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লা আলমেন মহাকুদরতের বহিপ্রকাশ যে পাক এখানে অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন এবং এই সমুদ্র থেকে যে আল্লাহ পাক মানুষকে উপজীবিকা দান করেন তার কথা উল্লেখ করতে গিয়ে পরে বলছেন ফবে আল্লা কুমাত সুতরাং হে মানুষ হে জিন তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আল্লাহ পাকের নিয়ামত পানি আল্লাহ পাকে নিয়ামত সমুদ্র আল্লাহ পাকে নামত এবং সমুদ্র থেকে যা তোমাদের আসছে সাগর থেকে নদী থেকে জল থেকে তাতে আল্লাহ পাখের বহু নিয়ামত রয়েছে বলছেন এই দুই সাগর থেকে বের হয় লু মণিমুক্তা ওয়াল মারজান এবং প্রবাল আল্লাহ পাক এই সাগর থেকে বের করেন বিশেষভাবে লোনা পানি অর্থাৎ সাগরে এই মণি মুক্তার প্রবল থাকে আর তারপর আল্লাহ যেহেতু এখানে দুই রকমের সাগরের কথা বলেছেন যে আসে এই জন্য এটাও হইতে পারে যে আল্লাহরুল আলমিনের পানির জগতে এমনও এলাকা রয়েছে যেখানে মিষ্টি পানি থাকলেও সেখানেও মণি মুক্তা পাওয়া যায় সেখানেও প্রবাল পাওয়া যায় আল্লাহ আলম ফাইয়া আল্লাহ রব্বে কুমাত সুতরাং হে মানুষ হে জিন তোমাদের প্রতিপালকের কনকামকে তোমরা অস্বীকার করবে ওয়লাহুল জওয়ার ইল মনশাহাত ফিল বাহরিক আল আলম আল্লাপাক একটি করে নিয়ামত উল্লেখ করছেন সুরা রাহমানের বিষয়বস্তু হচ্ছে আল্লাপাকের বিভিন্ন নেয়ামত পাকের একটি নিয়ামত হচ্ছে জলজাহাজ পানি পথে আল্লাপাক সফর করার ভ্রমণ করার এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বিভিন্ন গরজে মানুষকে শক্তি দিয়েছেন ওলাহুল জওয়ার আল্লাহ পাক রাব্বুল আলমিন মালিক ওই সব পানি জাহাজের যেগুলি আলমুন সাহাত উঁচু উঁচু খিলবাহারে যেগুলি সমুদ্রে স্থির গতিতে চলতে থাকে আর মানব জাতি গন্তব্য স্থানে পৌঁছে থাকে কাল আলাম যেগুলি এত বড় বড় দেখতে যে অনেকগুলি রয়েছে জাহাজ যেগুলি বড় বড়ো পাহাড় মালার মতো আলাম আলম পাহাড়কে পর্বতকে বলা হয় আলাই রব্বে কুমাতান সুতরাং হে জিন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ে অস্বীকার করবে কল্যমান আলাই ফান। আল্লাপাকের সাথ করছেন ভূপৃষ্ঠে যে কেউ রয়েছে এই পৃথিবীর ওপর যে কেউ রয়েছে তারা হচ্ছে ধ্বংসশীল ফান ফানা অবশ্যই হইতে হবে নিশ্চিহ্ন হইতে হবে সুতরাং প্রত্যেকের মৃত্যু রয়েছে যারা পৃথিবীতে এসেছে মানুষ হোক অন্য প্রাণী হোক অবশ্যই মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি হোক গাছপালা হোক অবশ্যই ধ্বংস হইতে হবে আর পাহাড় পর্বত হোক সব কিছুই ধ্বংস হবে তবে তোমার প্রতিপালকের চেহারা মুখমন্ডল অবশিষ্ট থাকবে চিরস্থায়ী হবে আল্লাপাকের চেহারা মুখমণ্ডল বলে তার সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু ওয়জন শব্দ কোরানে কেরিমের এই আয়াতেও আর এ ছাড়াও আরও আয়াত রয়েছে যেগুলিতে আল্লাপাকের চেহারার কথা উল্লেখিত হয়েছে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের চেহারার কথা সুতরাং আল্লাহ পাকের চেহারা মুখমন্ডল আছে কেমন আমাদের জানা নাই ধরন জানা ইমাম মালিক রহমতুল্লাহ আলী আল্লাহ পা সম্পর্কে বলেছেন আল্লাহ পাখের গুনাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে আরোসের ওপর সমুন্নত হওয়া জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আলি আল্লাহ আরোসের ওপর সমুন্নত এটা সর্বজন বিদিত আমাদের জানা আছে জানতে হবে আল্লাহ কোরআনেকে বলেছেন ওয়াল কেইফ মজহুলুন তবে এর ধরন কেমন ভাবে আল্লাহ পাকুল আলমিন আরস্যে সমুন্নত এটা আমাদের জানা নে অজ্ঞাত আমরা জানি না মানুষ সম্পর্কে আমাদের ধারণা আছে মানুষ যদি কোথাও বিরাজমান হয় তাহলে তার ডানে বমে সামনে পিছনে কোনো কিছু আছে আর পৃথিবীর একটা অংশ ঘেরে আছে তাকে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর ক্ষেত্রে সব ধারণা করা যাবে না কিন্তু এর মানে এই না যে আল্লাহ আরও সে নাই সর্বত্র বিরাজমান বলে দিবেন। এটা কোরআনে কারিমের অশিকার। আর এর মানে এই নয় যে আল্লাহ পাখির চেহারাকে অস্বীকার করে দিবে ধরন জানি না চেহারাও অস্বীকার না আল্লাহর চেহারা নেই অস্বীকার করবেন এটা যারা কোরআনিকিমের বিকৃতি ঘটিয়েছে অর্থের তাদেরই কাজ আর এদেরই ভ্রান্ত আল্লাহ আল্লাপাখের চেহারা আছে বলেই চেহারা সবচাইতে উত্তম মানুষ আমরা মানুষ মানুষকে দেখলে বুঝি মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে হ্যাঁ সবচাইতে সুন্দর হচ্ছে মুখমণ্ডল তো চেহারা বলে আল্লাহ ফাকর্বুল আর সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে এটা আমাদের ভাষার অলঙ্কার আমরাও ব্যবহার করে থাকি আমাদের মায়েরা ব্যবহার করে দীর্ঘদিন মা যদি ছেলেকে না দেখে বাবারে তোর মুখটা অনেকদিন দিন দেখিনি মুখটা দেখেনি মানে হাত পা দেখেছে নাকি তা তো নয় মানে তোমাকে দেখিনি ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় আপনার চেহারা আছে বলে আপনার মা বলছে যে তোর চেহারাটা অনেক দিন থেকে দেখিনি কেমন ওই রকমই আল্লাহ পাকের চেহারা আছে আল্লাহ পাকের মতো সেই জন্য তার সত্তাকে উদ্দেশ্য করেছেন চেহারা অঝোন বলে মুখমণ্ডল বলে আর এটা ওই ঘোড়ার ডিমের মতো নয় যে ঘোড়ার ডিম হয় না কিন্তু লোকেরা বলে ঘোড়ার ডিম মানে কিছু না নাথিং তো যারা আল্লাহ আল্লা চেহারা স্বীকার করে না আল্লাহ পাখের আকার নেই নিরাকার বলে থাকে তারা ওইরকমই মনে করে যে এইটা ঘোড়ার ডিমের মতো আল্লাহ বলেছেন ওজার নেই আল্লাহ বলেছেন ইয়াদ কিন্তু হাত নেই অয়াবেন তোমাদের প্রতিপালকের চেহারা যিনি সমস্তের অধিকারী অল একরাম এবং যিনি বড় মর্যাদার অধিকারী কারাম থেকে তিনি মর্যাদার অধিকারী এবং তিনি মর্যাদা দান করে থাকেন ইমানদার সৎ একরাম তিনি একরাম সম্মানিতও করে থাকেন এই জন্য আল্লাহাকাল আল্লাহাকিম তোমরা অস্বীকার করবেশ সমূহে আর পৃথিবীতে যে কেউ রয়েছে সকলেই আল্লাহর কাছে চেয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করে যাচা করে প্রয়োজন মেটানোর জন্য আল্লাহর কাছে চেয়ে থাকে মমিন অন্তর থেকেও চেয়ে থাকে আর কথায় কাজেও চেয়ে থাকে তার এবাদত হিসাবে চেয়ে থাকে আর যে কাফের অস্বীকারী সে প্রাকৃতিকভাবে চেয়ে থাকে আল্লাহর কাছে যাচা করে থাকে সে হয়তো আল্লাহকে স্বীকার করে না বা আল্লাহর সাথে সির করে থাকে কিন্তু যখন তার দুর্দিন নেমে আসে যখন তার উপর বিপদ নেমে আসে যখন সে সংকটের মুহূর্তে পড়ে বালামসিবতে পড়ে অসুস্থ হয়ে যায় এই এইরকম নিরুপায় অবস্থায় এমন একটা বড় শক্তির প্রয়োজন অনুভব করে তার প্রকৃতি তার স্বভাব যে এমন কোনো শক্তি যদি হয়তো যে শক্তিটা আমাকে উদ্ধার করত তিনি আল্লাহ পাখরা বলোলেন সুতরাং তাদের মনটা তাদের প্রকৃতি আল্লাহ আল্লাপাকের কাছে চেয়ে থাকে এই আল্লাহ সকলের ক্ষেত্রে বলেছেন এখানে বলেন যে শুধু মমিন মুসলিম আল্লাহর কাছে যদি অগর আল্লাহ পাখের কাছে চাই আঁকা সময়ে ফেরস্তারা রয়েছেন তারা সকলে চান আল্লাহ পাখের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইস্তফার করেন তসবি করেন আর জমিনে অবাধ্য যারা রয়েছে তারাও এই অর্থে আল্লাহর কাছে চেয়ে থাকে কল্লা হুয়াফি শান আর প্রত্যেক দিনে এখানে বলে মুহূর্তে উদ্দেশ্য করা হয়েছে প্রতিটি মুহুর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন শান মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ যে কোনো কাজকে বলা হয় না তো আল্লাহ পাক প্রত্যেক মুহুর্তে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাজ যদি আপনি বলতে শুরু করেন আপনার আয়ু শেষে বলে শেষ করতে পারবেন না আল্লাহ পাক প্রত্যেক সৃষ্টিকে রিজিক দিচ্ছেন তাদের সবগুলির খবর রাখছেন কাউকে অসুস্থ পীড়িত করতে হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে সুস্থ করতে হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে অভাবের অভাব দূর করতে হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কারো হায়াত কেউ আজ ভূমিষ্ঠ হবে তাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কারো মত হবে হাজার হাজার মানুষ একদিনে হয়তো মারা যাচ্ছে পৃথিবীতে সব কিছুই আল্লাহর আদেশে হচ্ছে যা কিছু হচ্ছে উত্থান পথন ভালো যা কিছু হচ্ছে পৃথিবীতে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক তার গুরুত্বপূর্ণ কাজে লেগে আছেন চিন্তা করুন শুধু দুয়ার বিষয়টি এই বিষয়টি যদি এইভাবে বলতে চলে যায় কথা লম্বা হয়ে যাবে দুয়ার বিষয়টি একসাথে শুধু মুসলিম যারা আল্লাহ পাকের কাছে দোয়া করছে কত সংখ্যায় মুসলিম দোয়া করছে আল্লাহ ভাষায় দুটো কোনোটাই শুনবো না টেলিফোন ধরে আছেন কানা আর ওইদিকে একটা লোক কথা বলছে বুঝেন না এটা বুঝতে চেষ্টা করলে ওইটা বুঝেন না কত দুর্বল মানুষ তারপরে অহংকারের শেষ নাই অবাধ্যতার শেষ নাই শেষ নাই হ্যাঁ আল্লাহ পাখের অভ্যাস কোটি কোটি অসংখ্য মানুষের ভাষা বাংলায় কেরালায় ইংরেজিতে তার ফ্রান্সি ভাষাই সমস্ত ভাষা দুনিয়ার যত ভাষারই সব কিছুতেই আল্লাহ পাখের কাছে চাওয়া হচ্ছে আর সবগুলি ভাষা বুঝছেন আর কে কি বলছে তাও জানছেন শুনছেন আর তারপরে তাকে দিছে না সোভায়ন আল্লাহ এই জন্য আল্লাহ পাকে প্রশংসা করে এসেছেন আলহামদুলিল্লাহ সোভায়ন সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত আমরা দুর্বল আল্লাহ দুর্বলতাতে মুক্তি করবেন এখানে অল্প সময় বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে For stories of the prophet marriage or divorce solution or problem heaven or hell uh, you choose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 साढ़े सात शार टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगला है যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানি রকব তিনিও আমানতের খেয়ানত করেছে। दायित्व জানার জন্য দেখুন আমাদের তফসিরের দিকে আল্লাহ পাক রবুল আলমিন সুই রহমানের আয়াত নম্বর ত্রিশ একত্রিশ আয়াতগুলিতে সাদ করেছেন সুতরাং হে মানুষ হেজেন তোমরা তোমাদের রবির কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সানাফরকম আয়ু হাস সাকালান শীঘ্রই আমি মনোনিবেশ করব তোমাদের প্রতি আয়ু সাকালান হে মানুষ এবং জিন বোঝায় ভারাক্রান্ত মানুষ এবং জিন আল্লাফাক এখানে মানুষ এবং জিনকে সাকালান বলেছেন সাকালিন অর্থাৎ জিন এবং মানুষ শাকিল মানে ভারী কোনো কিছু ভারী বোঝা তো মানুষকে কেন সাকাল বলা হলো বোঝা বলা হইলো বা বোঝায় ভাড়াক্রান্ত বলা হলো আর জিনকে কেন বোঝায় ভারাক্রান্ত বলা হইলো আল্লাহ ফাক রব্বুল আলমীন মানুষ এবং জিনের ওপর তার আসমানি বিধানের বোঝা দিয়েছেন যে এই বোঝা তোমাদেরকে বহন করতে হবে যাকে আল্লাহ কোরআনের অন্য ভাষায় আমানা বলেছে ইন্না আরানা তা আলাহ সামাওয়াত আকাশ জমিন আল্লাহ পেশাল অস্বীকার করলো ওয়াম আল্লাহ আল ইনসান মানুষ উঠিয়েছে মানুষ বহন করেছে ওখানে হামালা বহন করার কথা বলা হয়েছে তো মানুষ যখন কোনো ভারী বোঝা বহন করে তো ভারাক্রান্ত হয় একজন মানুষ তার উপর আল্লাপাক তৌহিদ ফরজ করেছেন সিঁড়ি থেকে বাঁচা ফরজ করেছেন সালাত পাচক তো ফরজ করেছেন শ্যাম ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরজ করেছেন মহিলার পর্দা ফরজ করেছেন আপনার উপর ছেলে মেয়েদের লালন পালনের দায়িত্ব ফরজ করেছেন বাপ মায়ের সেবা ফরজ করেছেন তা ফরজ ছাড়া আরও বিধি রয়েছে সমস্ত হারাম থেকে বেঁচে থাকে আল্লাপাক ফরজ করেছেন এগুলি হচ্ছে মানুষের উপর আল্লাপাকের পক্ষ থেকে বোঝা বোঝাই যেন মানুষ এবং জিন জিনাক্রান্ত পক্ষান্তরে ফেরেস তাদের উপর বোঝা নেই বিধিবিধানের এবাদতের জন্য যে আল্লাহ সৃষ্টি করা এই বোঝা নেই আল্লাহ আল্লাহের তস্বি তহলিল করতে থাকে আল্লাহ পাখের এবাদত করতে থাকে সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহাক রব্বুল আলমিন তারপর এর সাদ করছেন আলাই রে কুমাত সুতরাং হে মানুষ হে জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়া মাশার আল জিনিস হে জিন এবং মানুষের দল এই যে ডাক দেওয়া এই ডাক দেওয়াটি কেমতের দিন হবে ক্যামতের দিন জিন এবং মানুষ সকলকে আল্লাপাক বিচারের উদ্দেশ্যে মাঠে যখন হাজির করবেন তখন তাদেরকে বলবেন এবং তোমরা আকাশ এবং পৃথিবীর সীমানা থেকে যদি অতিক্রম করে যেতে পারো এনিস্ততা যদি তোমরা সক্ষম হও আন্তান ফজু যে অতিক্রম করে যাবে মিন আক্তার ইসামাওয়াত আকাশ সমূহ এবং পৃথিবীর সীমানা থেকে যে আল্লাহ বিচারের জন্য হাজির করে দিয়েছেন আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে এখন পালাবো আল্লাহ পাখের এই হাসরের মাটিতে থাকবো না অন্য কোন জায়গায় পালিয়ে যাব। পারবেন আল্লাহ বলছেন ফান তাহলে অতিক্রম করো পালাও দেখি কোথায় পালাবে আল্লাহ না ইল্লা বে সুলতান তোমরা অতিক্রম করতে পারবে না তবে ক্ষমতা থাকলে ইল্লা বে সুলতান সুলতান মানে কৌয়া এই জন্য কোরআনে করিম হচ্ছে এক সুলতান যার মধ্যে শক্তি রয়েছে কোরআনে করিম দি আল্লাপাক অসংখ্য মানুষকে হৃদায়ত দান করেছেন আর এক হচ্ছে প্রশাসন ইসলামিক প্রশাসন এই হচ্ছে অতিক্রম করতে পারবে না তবে শক্তি ক্ষমতা থাকলে আর যেহেতু তোমাদের ক্ষমতা নেই ক্ষমতা নেই যে থেকে বেরিয়ে যাও কোথায় যাবে আলা কুমাত সুতরাং তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই যে যারা সৎকর্মশীল তাদের উত্তম প্রতিদান দেওয়ার জন্য বিচার দিবসে হাজির করা আর অপরাধীদেরকে উচিত শাস্তি দেওয়া এটা আল্লাহ পাকে নিয়ামত এটা না হলে জুলম হয়ে যেত তাহলে খনি খুনি হয়ে চলে যেত ব্যবিচারকারী চরিত্রহীন চরিত্রহীন চলে যেত তারা কোনো শাস্তি পেত না তাহলে যেই লোকগুলি গোনা থেকে বেঁচে থাকলো দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে সংযত রাখলো সে তো যে ওর এত অপরাধ করে ও যেমন আমিও তেমন না না না লায়াস্তাবল না আরে ও সাবল যান না জান্নাতিয়ার জাহান্নামি কখনো সমান হতে পারে না এটা আল্লাহ অনুগ্রহ আল্লাহ দেশে যদি তাহলে কি অবস্থা হবে দেশের কথা করুন আল্লাহের নিয়ামত তাই বলছেন কোন নিয়ামত কে অস্বীকার করবে মানুষজন ইউরাল তোমরা যদি পালাতে চাও যে না মার থেকে এদিক সেদিক পালাবো এইরকম যদি ধরেও না হয় তাহলে ইউরসালু আলি কমা তোমাদের দিকে ছেড়ে দেওয়া হবে নিক্ষেপ করা হবে আর সার ইউরসাল ছেড়ে দেওয়া প্রেরণ করা তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে নিক্ষেপ করা হবে সোয়াজার আগুনের শিখা ও নুহাস আর ধোঁয়া চল গ্যাস ছেড়ে দিয়ে মিছিলকে ছত্রভঙ্গ করে তাই না তো আল্লাহ ফকর আব্বুল আলমিন বলছেন যদি পালাতে চেষ্টা করো তো তোমাদের উপর আগুনকে ছেড়ে দেওয়া হবে আগুন তোমাদের উপর হানা দেবে আর ধোঁয়াও তোমাদের উপর হানা দেবে ঘিরে ফেলবি আর ধোঁয়া হয়ে গেলে রাস্তায় যাবে। আর রাস্তা খুঁজেই যাবে কোথায় আল্লাহ আর কোনো জমিন আছে নাকি আর নোহাস নোহাস মানে তাহলে ধোঁয়া এটা হচ্ছে একটি তফসির আর কেউ কেউ বলেছেন যেটা প্রসিদ্ধ অর্থ নোহাসের আরবি ভাষা সেটা হচ্ছে তামা তো তামা দিয়ে আঘাত করা হবে তো সেটাও হইতে পারে যে তামা দিয়েও আঘাত করা হবে যখন আকাশ বিধীর্ণ হবে ফাঁকান আর তখন সেটা রক্ত বর্ণ হয়ে যাবে ওরদা গোলাপ ফুলকে বলা হয় ভাষায় আর রক্তবর্ণ হয়ে যাবে আল্লাহ হবে আর কেম হবে আয়াতের সমন্বয় করতে হবে সেখানে আল্লাহ বলেছেন করে ভাজি করে যে তেল ব্যবহার হচ্ছে ভাজিতে ফ্রাইয়ে তারপরে তো ময়লা আবর্জন হয়ে যায় কালো হয়ে যায় ওই তেলকে বলা হয় মহল তাহলে আকাশ কি হয়ে যাবে গলতে লাগবে আর গলে গলে যেমন দীর্ঘ সময় আপনার পাক শাকের কাজে ব্যবহৃত তেলের অবস্থা হয় ময়লা যুক্ত তেল সেই রকম হয়ে গলে গলে খসে পড়বে আকাশ অর্থাৎ এক কথায় আকাশ ধ্বংস হয়ে যাবে এটা তারপরে হবে লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে যাবে আর তারপরে সে গলে গলে পড়বে আর ধ্বংস হয়ে যাবে আল্লাপাক তারপরে বলছেন ফা আল্লা রে কুমাত সুতরাং মানুষজন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করে সেই দিন কিয়ামতের দিন প্রথম খানে যখন উপস্থিত হবে বিচার দিবসে কোন মানুষকে বা জিনকে তাদের অপরাধ সম্পর্কে গোনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কেমন কথা হইলো জিজ্ঞাসা করার জন্য আল্লাহ তো ডাকবেন হিসাব নেওয়ার জন্য তো হাজির করবেন আর জিজ্ঞাসা করা হবে না প্রথম খানে জিজ্ঞাসা করা হবে না প্রথম অবস্থা বলা হয়েছে জিজ্ঞাসা করা হবে না প্রথমে আমল নামা কর্মলিপি হাতে চলে আসবে সৎ ডান হাতে সামনের দিক থেকে অসৎ লোক পেছন দিক থেকে বাম হাতে আর তারপরে তখন হিসাব শুরু হবে এখানে প্রথম অবস্থাটা বলা হয়েছে আর এইটা তোমার জিজ্ঞাসার উপরে ভিত্তি করে বিচার হবে না যে আচ্ছা তুমি কি করে এসছো বলো তো দেখি তোমার রিপোর্ট তুমি বলো না তোমাকে আগে আমল নামা চাক্ষুষ দেখিয়ে দেওয়া হবে আর তারপরে তখন তোমাদের হিসাব নিকাশ শুরু হবে অস্বীকার করে ইউ রাফল সেই দিন অপরাধীদেরকে তাদের মুখমণ্ডল দেখেই চেহারা দেখেই চেনা যাবে সীমা মানে লক্ষণ অপরাধীর লক্ষণ বোঝা যায় তার চেহারা দেখলে চোরের মন পুলিশ পুলিশ বলা হয় হ্যাঁ ফাই খাজুবিন নওয়াজি আকদাম অপরাধীদেরকে ধরে নেওয়া হবে ফেরেস তারা ধরে নেবেন তাদের বিনাসি নাসিয়া তো নির্বাহ বছর নাসিয়া বলা হয় কপাল বা সামনের দিকে চুল ঝুঁটিকে ধরে নেওয়া হবে একদম আর পাকে ধরে নিয়ে গুটিয়ে দেওয়া হবে এদিকে ঝুটি আর ওই দিকে পা গুটিয়ে ধরে ফেরেস তারা জাহান্নামে নিক্ষে করবে এটা একটি তফসির আর কোনো কোনো তাফসিরকারা বলছেন যে কিছু লোকের ঝুটি ধরে আছাড় দিয়ে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে আর কিছু লোকের পা ধরে টেনে নিক্ষেপ করা হবে আল্লাহ জাহান্নামি বেহাল মুজরে মুন আর ওই জাহান্নামীদেরকে বল্লা হবে এই তো জাহান্নামে এখন দেখছ। এই জাহান্নাম কে ইকাজ মুজরে মুন এই অপরাধীরা মিথ্যা মনে করতো অস্বীকার করতো আন তারা ঘুরপাক খাবে এতুফুল ঘুরপাকাবেই নাহমিন আন তারা ঘুরপাক খাবে জাহান্নাম এবং ফুটন্ত গরম পানির মাঝখানে গরম পানি দেওয়া যখন পান করতে চায় পিপাসা লেগেছে আর জাহান্নামে জ্বলতে থাকবে এই হবে তাদের শাস্তি আইয় আলা ইর্বে কুমাতু খা জেবান সুতরাং হে মানুষ হে জিন তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ ফাকরুল আলমিন জাহান্নমীদের কথা এই সুরায় রহমানে আর জাহান্নমে যে সব আজাব হবে তার কিছু আজাবের ঝলক আল্লাহাক এই সুরাতে দিয়েছেন তারপরে জাহ্নাতীদের কথা আল্লাহ ফাক রাব্বুল আলমিন বর্ণনা করছেন এখানে আমার আলোচনা শেষ করছি সাল্লাহ নবীন মহম্মদ আলী ওসাই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 সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কি चल्लिस हादिस मंगलवार प्रत साढ़े दस टेन सम्प्रचार सकाल नीच टी